ইবনু উমর আদিআলাহালাহতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লু আলিয়া সাল্লাম বলেছেন যখন সূর্যের এক কিনারা উদিত হবে তখন তা পরিষ্কারভাবে উদিত না হওয়া পর্যন্ত তোমরা সলাৎ আদায় বন্ধ রাখো আবার যখন সূর্যের এক কিনারা অস্ত যাবে তখন তা সম্পূর্ণ অস্ত না যাওয়া পর্যন্ত তোমরা সলাৎ আদায় বন্ধ রাখো